ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি ওসালাত আলাহ রসুলিল্লাহিআ ওস্লামসলিমন কসীরন মজিদন ইউদ্দিন ভুলে যাওয়া ইবাদতগুলো পুনরুজ্জীবিত করুন আল্লাহর সাথে একজন সফল ব্যবসায়ী তাই খোঁজ করবে যা আল্লাহকে খুশি করবে আর আপনার ইবাদত নিজেই একরকমের ব্যবসায়িক লেনদেন এই শব্দটি আমি নিজে থেকে তৈরি করিনি এটি সরাসরি কোরআনে আছে আল্লাহ বলছে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 তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না ফাতির আয়াত উনত্রিশ কোরআন তেরাওয়াত করা সালাত পরা প্রকাশ্যে ও গোপনে দান করা এসব কিছুই ইবাদতের অন্তর্ভুক্ত তাহলে উপরের আয়াতে যে বলা হয়েছে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না এর মানে কি। আল্লাহ একে এমন ব্যবসায়িক লাভ অথবা ব্যবসায়িক লেনদেন বলেছেন যা কখনো ধ্বংস হবে না এতে কোনো লস নেই বরং দু দিক থেকেই লাভ এটা বেশ সাধারণ ব্যাপার যে বেশিরভাগ লোক এক ধরনের ইবাদতে আটকে যায় আর এর বাইরে অন্য কোনো ইবাদত করে না ফলে সময়ের সাথে সাথে অনেক ইবাদত একসময় অপরিচিত এবং অবহেলিত হয়ে পড়ে এমন অপরিচিত হয়ে পড়া ইবাদতের লম্বা তালিকা আছে তবে আজ ইনশাআল্লাহ এর মাঝে তিনটি নিয়ে আমরা আলোচনা করব ফজরের আগে ইস্তিকফার প্রথমটি হলো ফজরের আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তিকফার করা ये तहजुत और तारावी इबादत और इबादत तो ये बंदा विभिन्न भाव भिन्न भिन्न उपाय आल्ला আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন যারা বলে হে আমাদের পালন করতা আমরা ইমান এনেছি কাজেই আমাদের গুণাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দজকের আজাদ থেকে রক্ষা করো তারা ধৈর্য ধারণকারী সত্যবাদী নির্দেশ সম্পাদনকারী সৎ পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী করি সুরা আলে ইমরান পনেরো থেকে সতেরো আয়াতের শেষে আল্লাহ বলেন এবং যারা রাতের শেষ ভাগে ইস্তিকফার করে সাহার হলো রাতের শেষাংশ ঠিক ফজরের আগের সময় এজন্য সুহুরকে সুহুর বলা হয় কারণ তা রাতের শেষে করা হয় কেয়ামুল লাইল কোরআন তেলাওয়াত এবং জিকির আসকারের পর আপনি হয়তো এখন পরিবারের সাথে সেহেরি করার জন্য প্রস্তুত এর মধ্য থেকেই এসব থেকে একটু সরে গিয়ে ফজরে ঠিক আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এর ফজিলত এত বেশি যে আপনার উপর এই আয়াত প্রযোজ্য হবে এবং যারা রাতের শেষে ইস্তিক পার করে রমাদান হলো আরও কিছু নতুন ইবাদত শুরু করা ও নিজের উন্নতি ঘটানোর এক ইমানি থেরাপি ধীরে ধীরে এটা শুরু করুন ফজরের তিন বা পাঁচ মিনিট আগে ইস্তিকফারের জন্য বসুন তবে এখন আমার এই কথা শুনেই অতি উৎসাহী হয়ে ঘণ্টার পর ঘণ্টা এ কাজ করতে শুরু করবেন না কারণ এটা শয়তানের একটা চাল হতে পারে কেউ হয়তো একটা ইবাদতের ফজিলত শুনে উত্তেজিত হয়ে পড়ল শয়তান তখন তাকে এই কাজে দীর্ঘক্ষণ লাগিয়ে রেখে ইবাদতের প্রতি তার সব শক্তি আর আগ্রহ শেষ করে ফেলে ফলে সে এক রাত ইবাদত করার পরেই সেই ইবাদত ছেড়ে দেয় ইবাদত করা হলো নতুন গাড়ি কেনার মতো দোকানদার আপনাকে বলে দিবে আস্তে আস্তে ইঞ্জিনের জড়োতা কাটাতে শুরুতেই সত্তর মাইল বেগে চালালে হবে না আস্তে আস্তে শুরু করতে হবে একদিনে অনেক ইবাদত করে পরদিন তা ছেড়ে দেওয়ার চাইতে নিয়মিত অল্প অল্প ইবাদত করাই উত্তম সেহেরির সময়ে অনেকেই হয়তো খাবার টেবিলে বসে অর্থহীন কথাবার্তা বলছে এমন আলোচনা করছে যাতে গুণাহ হয় আপনি বরং এসব আলোচনা থেকে নিজেকে সরিয়ে রেখে ইস্তিকফারে ব্যস্ত হয়ে যান সত্তর থেকে একশোবার ইস্তাক ফিরুল্লাহ করুন যেভাবে রসুলুল্লাহ সাল্লু আলিয়াল্লাম পড়তেন অথবা অন্য যে কোনোভাবে ইস্তিকফার করুন আর এটাই হবে আপনার জীবনে নতুন এক ইবাদতের সূচনা যে কোনো সময়ই ইস্তেক করা যায় কিন্তু এই সময়টার ব্যাপারে আল্লাহ কোরআনে বিশেষভাবে উৎসাহিত করেছেন এটা করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যান যাদের প্রশংসা স্বয়ং আল্লাহ বা কোরআনে করেছেন এটা করুন তাহলে ইনশাল্লাহ আল্লাহর ক্ষমা পেয়ে যাবেন আল্লাহ বলেছেন আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল সুরানুহ আয়াত দশ যারা ক্ষমা চায় আল্লাহ তাদের ক্ষমা করবেন औषध आय प्रमाणित आगे আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্তত দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা স্তোরা নুহ দশ থেকে বারো আপনি শক্তি চান সমাজে একটি ভালো পজিশন বা চাকরিতে পদোন্নতি চান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন আল্লাহর কসম স্তিক ফার করুন আর ফলাফল দেখুন আল্লাহ বলেন আর হে আমার কং তোমরা তোমাদের পাপের জন্য তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তারই নিকট নিবিষ্ট হও তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে আরও শক্তি প্রদান করে তোমাদের শক্তিকে বর্ধিত করে দেবেন সুরাহুদ আয়াত বায়ান্ন आरोप प्रदान कर शक्ति के आओ बृद्धि एट होते एम कि चाकुरी पदोन्नति यूनिवार्सिटी एडमिशन जीवन के उपभोग करते चान देख्ला আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপরণ দান করবেন সুরাহুদ তিন নম্বর আয়াতের প্রথম অংশ ইমাবিবিন কাসির বলেন এটি হলো দুনিয়ার জীবনে আয়াতের পরের অংশে আল্লাহ বলেছেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন সুরাহুদের তিন নম্বর আয়াতের শেষ অংশ এটি হলো আখিরাতের জীবন তাহলে স্টিকফারের মাধ্যমে আপনি উভয় জিন্দেগিতেই সফল হচ্ছেন আপনি গুনাহ থেকে বাঁচতে চান গুনাহের শাস্তি থেকে দুনিয়া এবং আখিরাতে নিরাপদ থাকতে চান আল্লাহ বলেন তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাদ দেবেন না ইস্তিকারের মাধ্যমে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ বলেন কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যেন তোমাদেরকে রহমত করা হয় সুর নাম আয়াত ছেচল্লিশ আল্লাহর রহমত আপনার সাথে থাকলে আপনারা কি বা প্রয়োজন এখন বলুন এত এত পুরস্কারের জন্য এইটুকু কষ্ট কী করাই যায় না রমাদানের এই বরকতময় দিনেই তা শুরু করুন এবং ফজরের আগে ইস্তিকফারকে অভ্যাসে পরিণত করার দৃঢ় সংকল্প নিন ফজরের একটু আগে ঘুম থেকে উঠে ইস্তিকফার করুন জিহ্বা দিয়ে শুরু করুন এবং খেয়াল রাখবেন যেন জিহ্বার সাথে হৃদয় তাল মিলিয়ে চলে লেগে থাকুন এবং আল্লাহর কসম আপনি পরিবর্তন টের পাবেন আর এতে সন্দেহ করার মানে হচ্ছে আপনি কোরআন নিয়ে সন্দেহ করছেন एख एक भिन्न प्रसंगे आसा जा भोर ठीक आगे समयटा के क्यों एम विशेष गुरुत्मी स्तिकफार जेको समय कंतु ये गुरुत्व क्यों कारण ये शुरू आपनार दरकार परिच्छन एक शुरू जाते आल्लापनारे बाराका दिए भरे दें ए वंचित ना करें दिन शुरू करार मुहूर्ते ही अपनी परिचन्न अमल नाम शुरू कर फले আল্লাহ আপনার দিনে বারাক দিবেন আপনি দুনিয়াবি কাজের দিকে যাচ্ছেন আল্লাহ চান যেন আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্য ও কারণের কথা মাথায় রাখেন তাই দিনের শুরুতেই ইস্তিক ফাহার করুন রাতের শেষ তৃতীয়াংশের পুরোটাই বরকতময় সময় আমি তাহাজুত ও রাতের শেষ তৃতীয়াংশের ফজিলত নিয়ে অনেক কিছু বলেছি কিন্তু ফজরের আগে এই সময়টা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য রাতের শেষ তৃতীয়াংশের ভেতরের অন্যতম বিশেষ মুহূর্ত দ্বিতীয় যেই বাজটি আমরা প্রায় ভুলতে বসেছি তা হলো তাফাক্কর গভীর চিন্তা ভাবনা করা আল্লাহর নামসমূহ, সমূহ সত্তা গুণাবলী ও ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করা আল্লাহর নিদর্শনসমূহ, আকাশ জমিন পাহাড় রাত দিন বাতাস কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা আল্লাহর সৃষ্টি ও সৃষ্টি ক্ষমতা নিয়ে ভাবা চিন্তা করা হ্যাঁ চিন্তা করা আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন শায়খ আপনি কি হঠাৎ সুফি হয়ে গেলেন নাকি ব্যাপারটা এমন কিছু না কারণ এই বাদাতের কথা কোরআনে আছে আল্লাহ বলেন নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য আছে নিদর্শন এবং আল্লাহ পরের আয়াতে বলছেন যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহকে শরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে আল্লাহ বলেছেন ইয়ে তাফাক্করুণ তাফাক্ষুর মানে কি তা হল চিন্তা করা তারা আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করে তারা যখন এই চিন্তাভাবনা করে এই চিন্তা তাদের কোথায় নিয়ে যায় আল্লাহ আয়াতের পরের অংশে কি বলছেন দেখো। হে আমার রব আপনি এসব বৃথা সৃষ্টি করেননি আপনি পবিত্রতম অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন সুরা আলে ইমরান আয়াত একশো তারা তাঁরা যখন চিন্তাভাবনা করে তখন তাওহিদ নিয়ে সঠিক উপসংহারে আসে এটি তাদের মনে তাওহিদ প্রতিষ্ঠা করে কোরআরে অন্য অনেক আয়াত আছে যা চিন্তাভাবনা করতে উৎসাহিত করে এমন শত শত আয়াত আছে আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং তাতে সূর্য পর্বতমালা ও নদ নদী স্থাপন করেছেন আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোরা জোড়া করে সৃষ্টি করেছেন তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন নিশ্চয়ই যে কম চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে নির্দেশনা বলি আছে সুরা হ্রদ আয়াত পরে রাতে আল্লাহ আরো বলছেন ওফিল তুমিনু শৈন্য শৈন্য শৈন্য নিষ্কিম আর জমিনে আছে পরস্পর পাশাপাশি ভূখণ্ড আঙ্গুর বাগান শস্যক্ষেত খেজুর গাছ যেগুলির মধ্যে কিছু একই মূল থেকে উদ্গত আর কিছু ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত যেগুলো একই পানি দ্বারা সেচ করা হয় আর আমি খাওয়ার ক্ষেত্রে একটিকে অপরটির তুলনায় উৎকৃষ্ট করে দেই। এতে নিদর্শন আছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে শরীরের সাথে আত্মা যেভাবে চলে এই ইবাদতও আপনার অন্যান্য ইবাদতের সাথে সবসময় পাশাপাশি চলবে তা ফাক্কর দিনের মধ্যে নতুন কিছু নয় বরং এটা হারিয়ে যাওয়া এক ইবাদত তাফাক্কুরের ইবাদতের মাধ্যমে আমাদের বদ্ধ অন্তর উন্মুক্ত হয় পাপের যে কালিমা দিয়ে অন্তর থেকে গিয়েছিল তাফাক্কুরের মাধ্যমে তা ধুয়ে মুছে গল্প উজ্জ্বল হয়ে যায় এই ইবাদত কোরআনের অর্থ অনুধাবন করার জন্য অন্তরকে উন্মুক্ত করে দেয় আর ইমান বৃদ্ধি করে এই ইবাদত আপনার মাঝে আল্লাহর প্রতি ভয় ভালোবাসা ভরসা আশা নির্ভরতা ও ক্ষমা প্রার্থনা বৃদ্ধি করবে আপনার কঠিন অন্তকরণকে নরম করবে এই ইবাদত যখন আপনি আল্লাহর ক্ষমতা নিয়ে ক্রমাগত চিন্তা করবেন তা আপনাকে বিনয়ী করবে যখন আপনি আল্লাহর দয়া ও ক্ষমাপরায়ণতা নিয়ে ভাববেন তা আপনাকে আরও বেশি ভালো কাজ করতে সাহায্য করবে সাবান যেভাবে ময়লা পরিষ্কার করে তাফাক্করও আপনার কলবের ময়লা দূর করে আপনি যা কিছুই দেখেন তার সব কিছু নিয়েই গভীর চিন্তা করার অভ্যাস করে তোলুন আবুসুল্লাইমান আদারানি বলেন আমি যখনই ঘর থেকে বেরিয়ে কিছু দেখেছি তখনই তাতে আল্লাহর দয়া ও ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করেছি আমি আবু সুলাইমানের কথাটি আবারও বলছি কারণ এটাই তাফাক্কু নিয়ে আমাদের আলোচনার সারাংশ আবু সুলাইমান আদারানি বলেন আমি যখনই ঘর থেকে বেরিয়ে কিছু দেখেছি তখনই তাতে আল্লাহর দয়া ও ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করেছি যা কিছুই তিনি দেখতেন তাতে আল্লাহর দয়া বা তার উপর আল্লাহর ক্ষমতা নিয়ে ভাবতেন যখনই আকাশের দিকে তাকাবেন ভাববেন স্তম্ভ ছাড়া এই আকাশকে কে ধরে রেখেছে আকাশের দিকে দেখুন তারপর আপনার ঘরের দেয়ালের দিকে দেখুন প্রতি মাসে কিছু না কিছু মেরামত করতে লাগে মিস্ত্রি দিয়ে অথচ আকাশের মতো এত বড় এক সৃষ্টিকে আল্লাহ বছরের পর বছর অটুট রেখেছেন ঘর বা মসজিদ থেকে বের হওয়ার পরই যখনই আকাশের দিকে তাকাবেন চিন্তা করবেন যেই আল্লাহ এই আকাশকে বানালেন তিনি আপনার এই মাত্র করা দু আকে কবুল করতে সক্ষম এটি আপনার হৃদয়কে আশা ভরসা দিয়ে ভরে দিবেন এবার বুঝেছেন তাফাক্কুর বা গভীর চিন্তাভাবনা বলতে আসলে কি বোঝায় একটু সময় নিয়ে আখিরাতের দৃশ্যকে কল্পনা করুন আবদুল্লাহ হিবনাল মুবারক রহিমাহুল্লাহ একবার সাহাল ইবনে আলী রাহিমাহুল্লার কাছে যান তিনি সাহাল ইবনে আলীকে ভাবনায় মগ্ন দেখতে পান আজ যদি আপনি কাউকে দেখেন ভাবনা বগ্ন তাহলে তাকে সম্বিত ফিরে পেতে বলবেন আর আবদুল্লাহ ইবনে মুবারক সাহালকে জিজ্ঞাসা করলেন তার ভাবনা তাকে কোথায় নিয়ে গেল সাহাল বললেন আমি পুলসিরাতের উপর ছিলাম সাহাল ভাবছিলেন জাহান নামের উপর স্থাপিত পুলসিরাত তিনি কি করে পার হবেন তা নিয়ে মুসনাদে আহমাদ ও তীরমিজির এক হাদিসে আনাসরদিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লু আলাইস্লামকে জিজ্ঞাসা করলেন আখেরাতে আমি আপনার সাথে কোথায় দেখা করব যাতে আপনার সাথে সাফাত পেতে পারি রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন तुम्हें पुलिस धारे देखें जो से ना पाई सल्लाहु आलह्ल्लम जवाब दिलें मिजान का तीनी ना पाई सल्लाहु आलह्ल्लम हाउस काउसारे धारे आपनर की मन है आखिरतर बेपारे दीर्घ समय गभर चिंता भावना ना कर प्रश्न क्यों करते अपनार्पर आल्ला अनुग्रह समूह नहीं चिंता कर जाननाते आपनर प्रासद और आशेपाशेवशी केमन তা নিয়ে ভাবুন জান্নাতে আপনার বাড়ির সামনে আর পেছনে বাগান কেমন হবে আপনার প্রাসাদের ছাদ কত বড় হবে ভাবনাহীন এক জীবনে আপনার পরিবারের সাথে পুনর্মিলিত হওয়ার পর আপনার অনুভূতি কেমন হবে তা নিয়ে ভাবুন দুনিয়া নামক এই জেলখানা দুশ্চিন্তা ছেড়ে ফেলতে এসব ভাবনা কাজে দিবে এটি আপনার মনে প্রশান্তি এনে দিবে। আল্লাহর আদেশে তার সাথে দেখা করার কথা ভাবুন এটি আপনার মাঝে তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিবে তা বৃদ্ধি করবে শয়তানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে কারণ আপনি আল্লাহর সাথে দেখা করতে চান যাহার নাম নিয়ে ভাবুন সেখানকার অধিবাসীদের দুর্দশা নিয়ে এবং তাদের শাস্তি নিয়ে ভাবুন এটি আপনার অন্ত নরম করবে অতীত পাপের জন্য অনুশোচনা তৈরি করবে তবাহ করতে উৎসাহ যোগাবে ইমান ও তাকোয়ার সাথে নতুন জীবন করার প্রত্যয় জাগাবে এই ইবাদত আপনার মাঝে আল্লাহর প্রতি ইয়াকিন বৃদ্ধি করবে আধুনিক সভ্যতা থেকে বিচ্যুত আর অশিক্ষিত এক বেদুইন যখন তাফাক্কুর করছিল তখন তাকে এই গভীর চিন্তা ভাবনা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যার ব্যাপারে আজকের আধুনিক শিক্ষিত লোকদের কোনো ধারণাই হবে না উটের বিষ্ঠা দেখে বোঝা যায় এখানে ছিল। পায়ের ছাপ দেখে বোঝা যায় এখান থেকে কেউ হেঁটে গিয়েছে তারা ভরা বিশাল আকাশ আর ঢেউ ভরা সাগর দেখে বোঝা যায় সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব আছে এই তাফাকুরের ফলেই ওই বেদুইন আল্লাহর অস্তিত্ব অনুধাবন করেছিল তৃতীয় ও সর্বশেষ অবহেলিত বিষয় হল তাবাত্তুল যা হচ্ছে দুনিয়াবি সব বিষয় থেকে নিজেকে পৃথক করে আল্লাহর দিকে নিয়ে যাওয়া এই সকল ইবাদতের প্রতিটি কথা কোরআনে আছে আল্লাহ বলছেন আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও নিজেকে আল্লাহর জন্য পুরোপুরি সমর্পণ করে দিন মারিয়াম আলাইসাল্লাম এর একটি ডাক নাম ছিল আলবাতুল এই নামটি এসেছে তাবাত্তুল থেকে তিনি নিজেকে দুনিয়া থেকে পৃথক করে রেখেছিলেন বা বিয়ে করেননি যাতে তিনি আল্লাহর ইবাদত করতে পারেন এই হলো তাবাত্তুল এর অর্থ আবার এই না যে আপনি কোনো গুহা বা গির যায় সব কাজ ছেড়ে ছেড়ে বসে থাকবেন तीन रकम तबात तुल खट्टान धर्मजाजक जा दुनिया विप्रयोजन सब किस फेले विये ना कर दूरे को गीर्जाय अवस्थान कर आल्लाह मानुष के सृष्टि करें तरज क्य उपयोगी और विरा इसलमर अंश ख्रीस्टान धर्मजाजक गीर्जाय तब्ध कर रखे तातेष्ठ इबादत कारी ना बर शिशुकामी तैरी है তারা এই বিষয়টা এখন বুঝতে পারছে যা ইসলাম আমাদের চোদ্দোশো বছর আগেই শিখিয়ে দিয়েছে তারা এখন তাদের পদ্ধতি পালটাতে চাচ্ছে অথচ ইসলাম আমাদের তা আগেই বলে দিয়েছে কারণ আমাদের জীবন বিধান আসে সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে যিনি আমাদের চাহিদা ও প্রয়োজনীয়তা জানেন দ্বিতীয় প্রকারের তাবাত্তুল হলো দিনের একটা নির্দিষ্ট অংশ পৃথক করে নেয়া বা রাতের এক তৃতীয়াংশকে নির্দিষ্ট করে নিয়ে আল্লাহর কাছে একান্তে ইবাদত করার জন্য দুনিয়াকে পেছনে ফেলে আল্লাহর জন্য সময় ব্যয় করুন পাঁচ মিনিট 10 মিনিট বিশ মিনিট যাই হোক না কেন ইবাদত নামাজ জিকির তু আোর আন্তেল করা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়া হলো তাবাত্তুল আর দিন ও রাতের মধ্যে উপযুক্ত সময় হলো রাতের শেষ এক তৃতীয়াংশ তৃতীয় প্রকারে তাবাত্তুল হল মনকে আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে সমর্পণ করে দেয়া যেন আমদ উম্মার খুব কম মানুষই পেয়ে থাকে शारिका अपन मस्थित आंतु तर मन घोराफेरा कर आसमानी विषयदी भावन एम मानुषरा अपन साथयर मन तर पूर्ण मनोजगर कथार दिखे क्यों आसले मने मने से भावसे जे कथागुलो ताकि हालाल्ला हराम यहाँ सन्तुष्ट करें असंतुष्ट বাহ্যিকভাবে তাদেরকে দেখে কোনো পার্থিব কষ্টের কারণে দুঃখী মনে হতে পারে কিন্তু অন্তরে তার আল্লাহর নির্ধারিত তার তীরকে গ্রহণ করে নিয়ে খুশি ও সন্তুষ্ট আছে মোট কথা হলো তিনি এমন ব্যক্তি যিনি শারীরিকভাবে আপনার সাথে আছেন কিন্তু আত্মিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য গভীর চিন্তায় বিভোর তিনি একই সাথে উপস্থিত এবং অনুপস্থিত এটি এহসানের স্তর সমূহের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাকে এবং আপনাকে এই স্তরে উন্নীত হওয়ার তৌফিক দিন ওসলিল্লা আলসাই মোহাম্মদ ও আল্লাহ আলি ও সাবি ও আসলাম আলহামদুলিল্লাহি রবীল আলমিন